আলহামদুলিল্লাহ সিরাত নবীর আলোচনায় আমরা বদর যুদ্ধের প্রস্তুতির মধ্যে আছি নবী করিম সাল আলি সাল্লামের সঙ্গে যে সাহাবিকে তিনি নিয়েছেন তাদের মধ্যে কিছু কিছু পাশাপাশি তিনি ফেরত দিয়েছেন তিনি মদিনা থেকে বেরিয়ে বেশ কিছু দূর বে আবি এনাবা আবু এনাবা কুয়া নামে একটা এলাকা আছে ওইখানে যখন তিনি ওনার বাহিনী নিয়ে থামলেন একটু রেস্ট নিলেন তিনি সেখানে তার সাহাবিরা কে কে এসেছেন কারা কারা সব ঠিক আছে কিনা সব ফিট কিনা এগুলো সব চেক করছেন ওয়ারাদ মানে তাদের মধ্যে যারা একদম বয়সে কম খুব কচি তাদেরকে তিনি ফেরত দিয়েছেন না তোমরা চলে যাও তোমাদের জন্য বয়স এখনো হয়নি যুদ্ধে ওনারা সবাই বয়সে তখন কচি যুদ্ধ করার মতো বয়স হয়নি বিদায় তাদেরকে ফেরত দিয়েছেন এই বিষয়ে আরেকটি হাদিছে ফেরত দিলেন এরপরে আরেকজন ছোট ছিলেন ওম আবি রাজিউল্লা আনু তিনি খুব কানলেন ফাবাকা ফেরত দেওয়ার কারণে ওনার কান্নাকাটি দেখে নবী করিম সাল্লাম ওনাকে পারমিশন দিলেন তো তারপরে তিনি বলেন যে ওনার ভাই ছিলেন সাদ বলেন যে আমার ভাই অমায়ের যখন সবাইকে বলেন সবাই সামনে চলে আস যারা তারা আসতো আমি চেক করে দেখব যাদের বয়স কম তাদেরকে ফেরত দিয়ে দেব এই কথা শুনে আমার ভাইটা কি করলেন ভাই যে তার নাম হলো অমায়ের তিনি দাতে নবী করিম সালাম না দেখে উনি অনেক পিছনে লুকিয়ে থাকলেন ওকে যাতে ওনাকে দেখে উনি বের করে না দেন আহ তো বললেন তুমি এরকম করো বারা বললেন ভাই বললেন আহ সাদ বললেন কেন তুমি লুকাও কলা ইনি আখাফু ইরানি রসুলি আমি ভয় হচ্ছে নবী করিম সালাম আমাকে দেখে ফেললে বয়স কম মনে করে আমাকে তিনি নেবেন না ফেরত পাঠিয়ে দেবেন কিন্তু আমি তো যাইতে চাই আল্লাহর যদি আল্লাহ আমাকে কিন্তু নবী করিম সাল আলাম দেখে ফেললেন ওনাকে বললেন না তোমার বয়স এখন অনেক কম তুমি যাওয়া ঠিক হবে না তুমি চলে যাও এর তখন ওমায় অনেক কাঁদলেন ওনার খুব কান্না দেখে নবী করিম সাল আল্লাম শাসমকে অ্যালাউ করলেন এবং ওনার ভাই বলেন ভাইটা আমার এত ছোট ছিল যে তার গলার মধ্যে সবাই তরবারি লাই যেতেন তো বা পেছনে এটা লটকাই রাখে যে আমার ভাইটা এটা লটকানোর গিরাও দিতে পারত না আমি তাকে এটা ধরে গিরা দিয়ে দিলাম ঠিক করে এরপরে ঠিক তিনি বদের যুদ্ধে গ্রহণ করলেন ওনার বয়স ছিল তখন ষোলো এবং ঠিকই তিনি ওনার তামান্না হাসিল করে ফেলেছেন এবং তিনি শাহাদ বহন করেছেন এরপরে এখন প্রস্তুতি হচ্ছে নবী করিম সাল আল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই সাহাবিদেরকে সব রেডি করে ফেলছেন এখন তিনি কারণ এখনকার জামানা মাত্র এরকম সৈন্য বাহিনীর ট্রেনিং দিয়ে একদম সবকিছু করে তো আর এভাবে প্রস্তুত না তিনি যে মেইন ফ্লাগ বড় ফ্লাগ যেটা সেটা ছিল সাদা রঙের এটা তিনি দিলেন মোসাহ অমায় র কাছে যাকে তিনি মক্কা থেকে মদিনা পাঠিয়েছিলেন হিজরতের আগে তিনি যেন মদিনায় মুসলমানদেরকে ইসলামে দীক্ষিত করেন এবং তাদেরকে ইসলাম শিখান মদিনা লোকদেরকে ওনার হাতে দিলেন মেইন ফ্লাগ মেইন পতাকা এরপরে তিনি ওনার বাহিনীকে দুই ভাগে বিভক্ত করলেন যে তোমাদেরকে দুই দলে ভাগ করব আমি যুদ্ধের ময়দানে যখন তোমরা যাব একটা হলো মুহাজেরদের বাহিনী আর বাহিনী ছিল আনসারদের বাহিনী হাদের বাহিনী যারা মক্কা থেকে হিজরত করে গিয়েছেন তাদের পতাকা দিলেন হাতে আর জুবাই রাজি আল্লাহকে নবী করিম সাল্লাম আহ ওনাকে মদিনা রেখে গেলেন জোবাই আওয়ামকে পাঠালেন যে তুমি মদিনা দিকে চলে যাও না সরি যখন আব্দ আহ কে তিনি মাইমানা ডান দিকের লিডার কমান্ডার বাঙালেন ওনার আন্দারে ডান সাঈদ তিনি থাকবেন আর মেকদাদ বাম সাঈদ এর কমান্ডার থাকবেন এরপরে যিনি নবী করিম সাল্লা সালামকে অর্ডার নেওয়ার সামনের দিকে এগিয়ে যেতে বলবেন তার মাধ্যমে তিনি হচ্ছেন কায়স এবনে আবি শাহ সাহরাজ আনহু ওনার কাছে যে উনি নবী করিম থেকে নির্দেশ নিয়ে সবাইকে তিনি গাইড করবেন ওনার আওয়াজটাকে পৌঁছিয়ে দিবেন পৌঁছিয়ে দিবেন আর তিনি নিজে কমান্ডার ইন চিফ প্রধান সেনাপতির দায়িত্ব নিজের হাতে রেখেছেন সবাইকে এভাবে ঠিক মতো রেডি করে দিয়ে তিনি আল্লাহ তাল কাছে দয়া করলেন রেডি করে দিয়ে যে আল্লাহ আমি রেডি করে নিচ্ছি নিয়ে যাচ্ছি ময়দানের দিকে আল্লাহমা ইনাহুম হফাহাতুন ফাহমিল হুম আল্লাহ আমার অনেক সাহাবির জুতাও নাই এমন ভাবে এসেছে আপনি তাদেরকে এই বহন করার দায়িত্ব নেন তারা যেন হাঁটতে কষ্ট না হয় আল্লাহমা ইনাহুম অরাতুন ফাকসুহুম হুম আল্লাহ আমার সাহাবিরা এমন কোন ভালো কাপড় চোপড় আনতে পারেনি কারো গায়ে কাপড় একেবারেই কম এক টুকরা কাপড় আছে মাত্র নিচের দিকে লুঙ্গির মতো আস উপরে নাই এরকম আছে তো আল্লাহ এরকম আমি নিয়ে এসেছি আপনি তাদের কাপড়ে দায়িত্ব গ্রহণ করেন আল্লাহ আল্লাহ আসবে এখন আল্লাহ তাদের সঙ্গে ভালো কোনো খাবারও নাই প্যাট ভরে খেতে পারে কেউ কেউ ক্ষুধার্ত অনাহারে বা কিছুটা খেয়ে প্যাট ভরতে পারবে না তাদের ক্ষুধা মেটানোর দায়িত্ব আল্লাহ আপনি গ্রহণ করেন এভাবে তিনি দোয়া করলেন এরপরে কিন্তু তিনি সবাইকে বললেন যে যদিও আমাদের এখন রমাদান মাস কিন্তু যুদ্ধ করার জন্য যে এনার্জি লাগবে শক্তি লাগবে যুদ্ধের কারণে আল্লাহ তালা অ্যালাউ করেছেন তোমরা রমাদান রোজা ভাঙতে পারবা রোজা ভেঙে না এবং নবী করিম সাল আলাম জীবনে সাহাবি রওনার সঙ্গে দুটো যুদ্ধ করেছেন বড় দুটো অভিযান এই দুটো রমাদান মাসে হয়েছে একটা হলো বদর আর হল ফাতে ম্কা এই দুটাতেই দুটা কিন্তু হয়েছে রমাদান মাসে আজ আচ্ছা ফতে কাহিনী পরে আসবে ওই সময় তিনি সাহাবিদীকে অপশন দিয়েছেন যারা সত্যি এনার্জি আছে মনে করো রোজা রাখতে পারো আর বাকি যারা মনে করা যায় তোমার এনার্জি কমে যাবে তোমরা রোজা ভেঙে নাও যুদ্ধের কারণে বা অভিযানের কারণে তোমাদের সত্যি এনার্জি লাগবে দুটো কথাই আসছে কোন রে যেতাম মিন্নাল মুফতেরু মিন্ন ইমু মিন্নাল মুফতের আমাদের কেউ কেউ রোজা রাখতেন কেউ কেউ রোজা ভেঙে ফেলতেন ফেলতেন ফেলায় ইমু আল আলাল মুফতের ও আল মুফতেরু আলসাহ যিনি রোজা রেখেছেন তিনি যারা রোজা রাখল না তাদেরকে কোন তিরসেননি তোমরা রং কাজ করেছ আর যারা রোজা রেখেছেন যারা ভেঙে ফেলেছেন তারাও বলেননি রোজা রেখেছে আন্ডারস্ট্যান্ডিং ছিল যাদের এনার্জি ভালো আছে তারা রোজা রাখবেন হাসান এটাও ভালো না আফতার যে ব্যক্তি মনে করে তার শরীর তেমন তিনি শক্তি পাবেন না দুর্বল লাগবে তিনি যদি ইফতার করে ফেলেন ভেঙ্গে ফেলেন সেটাও ভালো এরপরে আরো দলিল হচ্ছে নবী করিম সাল আলী রহমান রাজি আল্লাহ আনহু ঘটনা এসেছে বদরের যুদ্ধে তিনি যখন কাফেরদের মোকাবিলায় বাহিনীকে লাগিয়ে দিয়েছেন তখন তিনি বললেন কুমু ইনাতিরা তোমরা উঠো তোমরা নেমে পড় এই ময়দানে এবং এই এর কারণে তোমরা যে জান্নাতে চলে যাবে সে জান্নাত এত বড় হবে আকার থেকে জমিন পর্যন্ত এই জান্নাত এত বড় হবে এই জান্নাত দিকে ছুটে যা আনহ তিনি বললেন ইয়ার এত বড় জান্নাত দিবেন আল্লাহ তালা যুদ্ধে গেলে আকার জমিন থেকে আকার থেকে জমিন পর্যন্ত এত বড় কলা না তিনি বললেন অবশ্যই কলা বাসিন বাকিন তিনি বলেন ও। সুসংবাদ কত খুশির খবর তিনি তো কিছু খেজুর খেয়ে শক্তি অর্জন করছিলেন হুন্না তিনি খাচ্ছিলেন সুমা কলা অতবার একটা খেয়ে বললেন আমার তো আছে খেজুরও কয়েকটা আছে সবগুলো শ্বাস করতে গেলে এটা অনেক লম্বা হায়াত হয়ে যাবে ইনহালা হায়াত উম তবিলা তখন খেজুরগুলোকে ফেলে দিলেন দিয়ে তিনি সামনের দিকে চলে গেলেন এবং অনেক লড়াই মোকাবিলা করে আলহামদুল্লাহ সাহায্য অর্জন করলেন এটা বুঝা যায় যে বজরে যুদ্ধের সময় রমাদান ছিল উনি খেয়েছেন প্রমাণ যে রোজা রাখেননি এটা যে আলাউ করা হয়েছে এই যে কুয়ার পাশে বসে বদার থেকে দূরে যে এলাকায় ছিলেন সেখানে বসে তিনি কাজগুলো সারলেন আগামী ময়দানে যাওয়ার আগে এরপরে আস্তে আস্তে তিনি ওনার বাহিনীকে নিয়ে রওনা করলেন ময়দানের দিকে যেটা এখনো দূরে আছে আর একটু তিনি মক্কার দিকে কারণ আবু সুবানের বাহিনী তখন মদিনার এরিয়া ক্রস করে দিকে রেখে ডান দিকে রানা হয়ে গেলেন যেদিকে বদর আসবে সেদিকে রওনা হয়ে গেলেন আহ তিনি খোঁজখবর নিলেন যে কোন দিকে আবু সুফিয়ানের বাহিনী আসছে খবরটা ভালো করে নেওয়ার জন্য তিনি সেখানে আল যে ওই যে কাফেলা আসছে আবু সুফিয়ানের তারা কোন দিকে মোর নিচ্ছে মেইন রাস্তা তারাও ছেড়ে দিয়েছে তারা মক্কার মেইন রাস্তা দিয়ে যাচ্ছে না কারণ তারা খবর পেয়ে গেছে কোন দিকে তাদের রওনা হয়ে গেছে খোঁজ নিয়ে আসার জন্য পাঠালে। এদিকে রাস্তার মধ্যে একজন মোশ্রেক ওনাকে পেলেন ওদের দিকে যাওয়ার আগে সে লোকটি ওনাকে অনুরোধ করলো আমি কি আপনাদের সঙ্গে যোগ দিতে পারি সে মুসলিম না তো ও লোকটা আবার খুব নাম সাহসী হিসাবে তার খুব নাম আছে সে বলল যে আপনারা তো বাহিনীতে যাচ্ছেন আমি যোগ দেবো তার উদ্দেশ্য হলো যদি যুদ্ধে বিজয় লাভ করে তখনকার জমানায় গণিমতার মাল অর্জন করা যাবে সে একটা ভালো অংশ পাবে তো এটা হলো তার ইচ্ছা তো সে যখন এসে অফার করলো যে আমি আপনাদের সঙ্গে যোগ দিতে চাই তো অনেক সাহাবিরা খুশি হয়ে গেলেন ভালোই তোছে আমাদের ক্যাম্পে আসলে কারণ খুবই সাহসী খ্যাতি আছে রসুল সাল আলাইসাল্লাম বললেন ওকে তুক মিল্লাহ রসুল রাসুলি তোমার কি আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আছে তুমি কি মুসলিম কালাল্লাহ না আমার তো নাই আমি তো ইমেন কোন আমাদের এই কাজের জন্য সাহায্যকারী হিসাবে অতবার লোকটা চলে গেল কিছুক্ষণ পরে লোকটা নাচরবান্ধা আবার আসলো এসে একই অফার করলো যে আমাকে একটু সুযোগ দেন আর তার সৌর্য বীর অনেক কিছু বললো যে আমি কিন্তু আপনাদেরকে অনেক কাজে লাগব। তখন তিনি বললেন একই প্রশ্ন কি আনছান পরে আবার আসলো তিনি অনেক দূরে এগিয়ে গেছেন বাইদা এলাকায় পৌঁছে গেছেন তখন এসে আগেইন বলল তিনি এগেইন একই একই প্রশ্ন করলেন এইবার সে বলল নাম আমি ইমান এনে ফেলেছি ইয়ারাসুল্লাহ এইবার নবীকার সন্তলে চলো এবার তুমি আমাদের এখানে প্রশ্ন আসে যে নিলেন না যেমন হনাইনের হাওয়াজের সঙ্গে যে যুদ্ধ হয়েছে সেখানে তিনি যে একজন হেল্প নিয়েছেন এখানে কেন নেননি আর ব্যাপার ওলামা কেরাম পর্যালোচনা করেছেন যে আসল হলো। যে দেখতে হবে যদি কোন ব্যক্তি ইসলাম কবুল না করে তাহলে তার প্রতি বিশ্বাস করা মুশকিল সে বিশ্বাসঘাতকতা করে কিনা তাদের পক্ষে গোয়েন্দাগিরি করে কিনা দুঃশনের পক্ষে তার তারা তাকে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকিয়ে দিল কিনা তাদের চর এইটা সিকিউর না হলে তো নেওয়া বিপদ বিশ্বাসঘাতকতা করে ক্ষতি হয়ে যাবে তবে কেউ যদি অত্যন্ত বিশ্বাস পায় তাহলে ব্যবহার করা যেতে পারে এবং সেটাই হয়েছে যে তিনি যুদ্ধে হাওয়াজের এক সময় ব্যবহার করেছিলেন তিনি তারপরে আস্থা রাখলেন যে ঠিক আছে এখন ওকে এদিকে তিনি বদরোর দিকে এগিয়ে যাচ্ছেন আর ওই দুই সাহাবীকে খবর দিতে বলেছেন তারা কোন ডাইরেকশনে যাচ্ছে খবরটা জলদি করে নিয়ে আস এদিকে আবু খবর কি সে খুব চালাক সে তো অনেক বড় নেতা তারা অনেক বড় মানে অভিজ্ঞতা তাদের রয়েছে এর আগে যুদ্ধ বিগ্রহে এবং সে অনেকবার আপনার এই সিরিয়া যাওয়া আসা করেছে এই সমস্ত ব্যাপারে সে খুবই সতর্ক এবং সে জানে মদিনা লোকদেরকে যে কষ্ট দিয়েছে মদিনার লোকেরা তাদেরকে অ্যাটাক করতে পারে যাওয়ার সময় অলরেডি করেছিল কিন্তু সে দ্রুত গতিতে পার হয়ে গেছিল সিরিয়া এখন আসার পথে যে করবে না এটা তো সে ভুলে যেতে পারে না সে খবর তারা পেয়েছে কিনা এরপরে সে খবর পেল যে হ্যাঁ নবী কারিম অলরেডি ওনা সাহাবেদেরকে নিয়ে এই বদরের দিকে রওনা হয়ে গেছেন বা তাদের বাহিনী কোন দিকে সেই দিকে আস্তে আস্তে এগিয়ে আসছেন তখন সেই সঙ্গে সঙ্গে আবু সুফিয়ানি নামে এক লোককে লোকাল তাকে হায়ার করল তাকে টাকা পয়সা দিয়ে তাকে একটা দায়িত্ব দিল যে তুমি দ্রুত গতিতে একটা দ্রুত গ্রামীণ ঘোড়া নিয়ে মক্কায় পৌঁছে যাও আর করায়শ জাতিকে বলো যে তাদের মাল তাদের ব্যবসা কাফেলা সবকিছু হুমকির সম্মুখীন তারা যেন তার এখন সে যদ্দি করে একটা দ্রুত গামী উঠ নিয়ে রওনা করে দিল এবং গিয়ে মক্কায় পৌঁছে গেলো একটি উঁচু এলাকায় থেকে উঠলো উঠে সেখানে মক্কায় কোনো বিপদ আসলে আরব দেশে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কি মিডিয়া ব্যবহার করা যায় তখন তো এরকম কোন একদিন একজন করে কাকে কিভাবে খবর বলে সবাই দৃষ্টি আকর্ষণ করার জন্য যে তরিকা ছিল সেটা হলো যে কেউ উটের নাকটা কেটে দিবে দিয়ে বিপদ দেখলে আর তার উটের উপরে যে আসন থাকে সিট থাকে সিটটাকে উল্টে দিবে এবং নিজের গায়ের কাপড়টাকে খুলে ফেলবে ছিড়ে ফেলবে এরকম করে সে দাঁড়াবে একটু উঁচু জায়গায় ওই কাবার শরীর থেকে যেটা দেখা যায় এরকম জায়গায় সে দাঁড়াবে দড়ে গিয়ে এবং সেখানে দাঁড়িয়ে সে চিৎকার করে আহ্বান করছে যদি তার গলার আওয়াজ আছে ইয়া সারা কোরআস আল্লাহ তুই আল্লাহ আল্লা লোকজন তোমাদের উঠ তোমাদের কাফেলা তোমাদের এই তেজারাতের কাফেলা হুমকির সম্মুখীন আবু সুফিয়ান সঙ্গে যেগুলা মাল বহর আসছে এগুলো মোহাম্মদ সাল্লামের তার সঙ্গে সাথে দ্বারা আক্রান্ত হওয়ার প্রস্তুতি চলছে তোমরা এক্ষুনি বের না হয়ে গেলে তোমাদের সব চলে যাবে শেষ হয়ে যাবে জলদি করে বের হয়ে আসো এই খবর চিৎকার করে সে বলা শুরু করে দিল এই খবর অনেকের কাছে পৌঁছে যাচ্ছে এই খবর পৌঁছার আগে তার আগের রাত্রে বা তার তিন রাত্র আগে একটা ঘটনা একটা স্বপ্ন দেখেন আতেকা নামে এক মহিলা আতেকা হচ্ছেন আব্দুল মোতালবের মেয়ে তাঁর কন্যা আব্দুল মোতালেব কে রসুল কি দাদা চাচা তো হলো আবু তালেব তোর দাদা আব্দুল মোতালেব আব্দুল মোতালেবের মেয়ে হলো আতেকা তো আতেকা নবী করিম সালাম কি হন ফুফু এখন ওই ফুফু আমসুল সাল্লা একটা স্বপ্ন দেখবেন আফা থা আফা স্বপ্ন দেখে তিনি খুব ভয় পেয়ে গেলেন এবং তিনি কিন্তু এখন মক্কায় আসেন তিনি ইসলাম কবুল করেছেন কিন্তু ইসলামকে লুকিয়ে রেখেছেন তারা মনে করে কাফের এখন কাফের এটি একটা রেওয়ায় কার করে রেওয়ায় তিনি তখন ইসলাম কবুল করেন এই পরে করেছেন এটা নিয়ে কথাবার্তা আসে যাই হোক তা আব্বাস রাজি আল্লাহ আনহু কিন্তু নবী করিমের অত্যন্ত শুভাকাঙ্ক্ষীরা ওনাকে এসে ওনার বোন আতে কাপ বললেন ভাই শোনো গত রাত্রি এমন এক স্বপ্ন দেখলাম সকালে বলছেন এই মহিলা আমি এমন এক স্বপ্ন দেখলাম মনে হলো তোমার জাতির দেখলাম তা আমি যা বলবো এটা তুমি নিজের ভিতরে রাখো এটা ফাঁস করে দিও না ওনারা তো হয়তো কিছু চার পেয়েছেন যে রসুল অসুবিধা আছে তোমার ভিতরে রাখ আমার আইতি তো কি দেখছ তুমি বোন কে বলে কলা তোরা কি আকা আলা বাহু দেখলাম যে একজন হয়ে এক ব্যক্তি আসছে মক্কার দিকে দৌড়ে এসে সে ওখানে চিৎকার করে বলছে তার যত উঁচু আওয়াজ আছে আল্লাহ হে এই জাতি বিশ্বাসঘাতক জাতি এই জাতির লোকজন তিন দিন পরে তোমাদের উপরে যে ধরনের বিপদ আসতেছে বিপদের জন্য রেডি হয়ে যাও ওই জায়গায় পৌঁছে যাও তোমরা যেতে হবে তোমাদেরকে এরপরে দেখলাম তার আওয়াজ শুনে স্বপ্ন চলতেছে জমা হয়েছে অথবা তারা মসজিদে গিয়েছে ওই লোকটা ওখান থেকে মসজিদে গেল মানে বাড়িতে গেল আর সবাই তাকে অনুসরণ করছে যখন তারা সবাই তার পাশে আছে এই সময় ওই লোকটা তার উটের পিঠ থেকে উঠল উঠে উঠে পিঠে বসে সবাইকে চিৎকার করে বলছে হে এই অপরাধী জাতি তোমরা তোমাদের মৃত্যুর জায়গা দিকে সমবে জমায়েত হও মৃত্যুর জায়গা দিকে যাও তিন দিন পরে তোমাদের খবর আছে অতবার লোকটি একটি পাথর হাতে নিল স্বপ্নের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন এবং পাথরটাকে একটু উঁচু জায়গা থেকে ছেড়ে দিল এবং এই উঁচু জায়গা থেকে গড়িয়ে পাথরটা যখন নিচে গেল সেখানে পাথরটার মধ্যে বিস্ফোরণ হয়ে গেল পাথর মধ্যে কি হলো বিস্ফোরণ ঘটলো পাথরটা গুঁড়া গুঁড়া হয়ে গেল এবং পাথরের কণাগুলো টুকরাগুলো মক্কার প্রায় সব ঘরের মধ্যেই একটা করে টুকরা পৌঁছে গেল এই স্বপ্ন আতেকা দেখলেন তিনি আব্বাস আলাদি আল্লাহ আনুমাকে আহ বললেন উনি আব্বাস শুনে বললেন মানে শোনো এই স্বপ্ন কাউকে বলো না তোমার ভিতরে রাখো অথবা আব্বাস বেরিয়ে আসলেন ওনার কাছ থেকে ওই তো বাইতুল্লাহ তাদের জমায়েত হওয়ার জায়গা সেখানে আসলেন সেখানে পেলেন সেখানে ফেলে অলিদেবা ছিল আবার আব্বাস ঘনিষ্ঠ ফ্রেন্ড সেও কাছে তার সঙ্গে ওনার একটু ঘনিষ্ঠতা আছে কিন্তু দেখলেন যে আর কাউকে না বললে আমার বন্ধুটাকে বলি অন্তত ওকে বন্ধুটাকে তিনি বললেন আর বললেন যে খবরদার কাউকে বলিস না বন্ধু যেটা হয় আর কি এখন সেও তাকে নসিহাত করল আবার তার বাবা ওত বাকে গিয়ে বললো সে বিকালে দিকবার দুপুরের দিকে আব্বাস বলেন আমি গেছিলাম একটু তা করতে আর দেখি এই সময় আবু কিছু কোরআয়ের লিডার ফিডার কিছু নিয়ে সাংঘ নিয়ে তারা বসা আছে এবং ফদল আপ এদিকে আস ঈদ ফারাকিন আলাই না আচ্ছা তপ শুরু করছো তপ শেষ করে শেষ আমাদের কাছে একটা আসবা সঙ্গে কথা আছে আমি যখন আব্বাস আব্বাস বলেন তাহাল আমাকে বলে তোমাদের মধ্যে মহিলা নবীর আবির্ভাব কেমনে হলো আবার মহিলা নবী কেমনে তোমাদের মধ্যে আগমন করলো আবার ফাকরু তোমা কি কেলা উল্টে পাল্টার কথা আব্বাস বলেন আবু তুমি জানো না ওই যে সে তোমার বোন নাকি কি স্বপ্ন দেখছে তাই আমি কি স্বপ্ন দেখছে না জানার ভান করে এখন আব্দ আবু জাহাল বলে আহারে তুমি আমার জিজ্ঞাসা করো না তুমি জানো না তোমার আব্দুল মোত্তাল আব্দুল মোতাল বলে গোষ্ঠী আমার হুকুম হাত্তা তানাব্বা নিকুম তোমাদের পুরুষরা নবী হয়েছে তাতেও তোমাদের শখ মিটে নাই এখন তোমাদের মহিলা নবী হতার করা হয়ে গেছে না একটা মেসাকার হবে এরকম একটা ঘটনা তো আমরা ওর তিন দিন অপেক্ষা করি দেখি কি হয় ঠিক আছে আমরা আসি কি হয় দেখি তোমার বনের খবর স্বপ্ন মহিলা নবী হল সাই এখন আর যদি তিন দিন আমরা তাহলে এখানে থাকি আমরা বাইরে হব না বাইরে রাজ্যে বসে হবো না হলে দেখি এখানে জানে না ওই লোকের খবর আসে না এখনো আলী কেশাই কেতাবনা আল্লাহ কিতাবান আরব তো তিন দিন তো আমরা বাইর হব না মক্কা থেকে এখানেই থাকবো যদি কিছু হয়তো হইলো আর না হলে তিন দিন যদি আমরা তাহলে বুঝবো আর আমরা একটা বড় একটা বইর মধ্যে রাখবো বড় পোস্টারের মধ্যে যে মিথ্যাবাদী কোন কবিলা থাকে মিথ্যাবাদী কোন গোষ্ঠী থাকে সেটা হলো আব্দুল মোতালবীর গোষ্ঠী এইটা লাগবো জানো যা তোমার গিয়ে কইও তো এই কথা শুনে আব্বাস রাজি আল্লাহ বলেন না আমি একটু তার সঙ্গে আর ফার্দার কিছু উল্টাপাল্টা তর্ক বিতর্ক হল না আমি কয়েক থাকলাম কিন্তু এই খবর আবার মক্কা দিকে ছড়িয়ে গেল যে আব্বাসকে এইভাবে নাজেহাল করে তার গোষ্ঠী সহকারে এক ধরনের তিরস্কার করে আবু জহাল এই ধরনের একটা স্পর্ধা দেখিয়েছে এই খবর গোষ্ঠীর কোন সব মহিলারা এসে আব্বাস বললার আব্বাস তোমার কি হলো এই আবু জহারের গোষ্ঠী তোমাদের বংশের যে নবী আসছেন তার ব্যাপারে সে মহালঙ্কা করতে করতে অনেক কিছু সে করলো আর বললো এখন সে তোমার গোষ্ঠীর মহিলাদের ব্যাপারে উল্টাপালা মন্তব্য করলো আতেকার ব্যাপারে নবী মহিলা নবী হয়ে গেছে এই সমস্ত মোকারি করছে টিটকারি করলো আজে বাজে মন্তব্য করলো আর তুমি পুরুষ এগুলা শুনলা তোমার একটু গায়ে লাগলো না তার দুটা চটকা দুইটা লাগাইতে পারলাম না তুমি মহিলাদের তো আজকে কম নাকি মশা আল্লাহ তখন আব্বাস বললেন যে কত আল্লাহ মা কানা ইন কাবীর বলে যে আল্লাহর কসব নেক্সট টাইম সে যদি এরকম কিছু করে আমি কথা দিলাম তোমাদেরকে তাকে আমি দেখাবো চটকনা লাগিয়ে পার হয়ে যাচ্ছে তিন দিনের সময় যে ছিল না হাদিদুল মুখদার যে আমি খুবই ভেতরে ভেতরে আবু জাহালের এই অন্যায় কারণে আর আমি তো লজ্জা পেলাম আমি পুরুষ হিসাবে আমি অপমানিত হয়ে গেলাম যে এত বড় কথা বললো আমাদের গোষ্ঠীর একজন মহিলা সম্পর্কে আমি তারে একটা অ্যাকশন নিলাম না তা আমি ট্রান্সে আসি যে কিছু একটা ঘটলে আমি একটু আবুজাহালকে দেখাই দেব ওকে বা এখন তাকে জিজ্ঞাসা করলেই আমি তাকে কিছু বদলা নিতে পারি না তা আমি এই চিন্তা করে তৃতীয় দিন আমি মসজিদের মধ্যে গেলাম গিয়ে আমি দেখি আবু জহাল ঠিকই আছে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি আবু জহলকে পাইলেই পাকড়াও করবো তো আমি তার সামনের কাছাকাছি গেলাম এরপরে দেখি যে আমি দেখতে পেলাম যে আবু জহান আসছে আমাকে আমি তার দিকে যাচ্ছি আহ সে আবুজহান ছিল আসলে খুব বড় মোটা তাজা মোটা কিছু ছিল না সে একটু হ্যাংলা পাতলাই ছিল কিন্তু তার জবান খুব খারাপ এবং তার দৃষ্টিও খুব তীক্ষ্ণ সে যখন হাতে তখন তার মানে খুব বিরত্ব তেজস্বী ভাব কিন্তু থাকে কিন্তু এখন যখন আমি তাকে দেখলাম দেখি যে সে হাঁটতে সে কিন্তু তার ঐরকম আর নাই ভাব চেহারার মধ্যে আমি মনে মনে বললাম ফাকুল তুফিন লাহুল্লাহ কি হয়েছে তার আল্লাহ তার চেহারা এরকম আগে কি মন্তব্য করেছে আমি দেখলি তার বারোটা বাজাবো ঐটা কি বুঝতে পারছে কিনা এই কারণে তার চেহারা এইরকম কেমন জানি ভীরু ভাব আগের মত ওইরকম তেজস্বী ভাব আর দেখিনা তার চেহারা এরকম হলো কেন আমি মনে করলাম হয়তো আমাকে আমি তাকে উল্টা কিছু করি কিনা এটা চিন্তায় দুশ্চিন্তা লাগলো কিনা খবর পেলাম যে না আসমা ওই যে দমদম আমরাল রেফারি কে পাঠিয়েছে আবু সুফিয়ান ওই খবর অলরেডি ডিক্লার হয়ে গেছে আমি তো বাড়িতে ছিলাম আমি শুনি নাই আবু জহান তো সকাল সকালে চলে আসে বড় লিডার ঐ খবর সে শুনে ফেলেছে এখন এই খবর এইরকম খবর শুনে আবু জাহান এবং যত লিডার আছে মক্কা সবাই ভীষণ ভয় পেয়ে গেল ও আতে কাজে স্বপ্ন দেখছে যে আমাদের মেসাকার হবে ওই করতে হবে তারা এখন জলদি করে তাদের বাহিনী রেডি করছে সব জায়গায় খবর পাঠিয়ে দিল যে যেন না থাকে সবাই যেন রেডি হয়ে যায় সবাই তারা একত্রিত সিদ্ধান্ত নিল্মাদ ছিল হাদ আমি কে বাহিনীকে রকম হবে নাকি খাল্লাহিল আমরা সবাই রেডি হয়ে যাই মোহাম্মদকে দেখাই দেব যে আমরা ওই রকম দুর্বল না তার এগুলার দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা প্রস্তুত আর যে ঘর থেকে যাবে না তারা কোন জায়গা থেকে হায়ার করে একজনকে আনবে বয়সা করে দিয়ে হলেও লড়া কেউ একজনকে নিয়ে আসবে তারপরে এভাবে তারা প্রস্তুতি নিয়ে বেরিয়ে আসলো সঙ্গে সঙ্গে বেশি দেরি করলো না কেউ পিস পা হলো না শুধুমাত্র আবুল হবদুল মোত্তালের অন্যতম বড় লিডার কে এখন আবু আবুল আহাব কিন্তু আবু জাহাল থেকেও সিনিয়র কিন্তু সে যাওয়ার জন্য রেডি হচ্ছে না সে যাবে না সবাই যাওয়ার জন্য রেডি কিন্তু সে যাচ্ছে না তার পরিবর্তে সে আরেকজনকে হায়ার করেছে আসি এবনে হিসামকে টাকা পয়সা দিয়া এবং আসলে এই আসি এবনে হিসাম আবু লাহাব থেকে ধার করেছিল নিয়েছিল কিন্তু দেওয়ার কোন মুরাদ নাই বেচার সে তার কাছে দায়গ্রস্ত হয়ে গেছে এখন তার সঙ্গে সে এ করলো এগ্রিমেন্ট করলো তুমি যদি যুদ্ধে চলে যাও আমি এগুলো মাফ করে দেব আমার পক্ষ থেকে তুমি এই দায়িত্ব নিয়ে যুদ্ধ করতে যাও এটা সে রেডি করলো আবু আবুহ আবুল হাব না যাওয়ার সিদ্ধান্ত নিল এদিকে তারা যে যাইতে চাই নাই তাকেও জোর করে নেবে শুধুমাত্র যাকে তারা সন্দেহ করেছে যে তাকে নিলে ক্ষতি হবে এই লোককে নেয় এমন কি আব্বাস রাজু যেতে অস্বীকার করলেন কিন্তু তারা তাকে যেতে বাধ্য করলো তিনিও গেলেন এরপরে নফল ইবনুল হারেফ এরপরে তালেব এবং আকিল আবু তালেবের আরো দুই ছেলে তাদেরকেও বাধ্য করলো যাওয়ার জন্য তারা কিন্তু নবী করিম সাল্লা আত্মীয় বুন হাসিমেন এবং তারা অনেকে মনে মনে ইসলাম কবুল করেছে অথবা বাকিরা কবুল না করলেও সিম্প্যাথিটিক তাদেরকে যেতে বাধ্য করল ওনারা গেলেন আর উমাই এবিন খালাফ থাকতে চাইলেন উমাই এমিন খালাব যাইতে রাজি হলো না ছিল খুবই বুড়া সে আরো বড় মুরবী লিডারদের মধ্যে চিন্তা করলে আমি বুড়া মানুষ কি করবো সে না গিয়ে সে তো কিন্তু যে তার অন্যতম সাথে আরেকজন লিডার সে দেখতে পেল যে উমাইয়া বিন খালাব যাবে না ডিসিশন নিয়েছে সে এখন কি করল তার বন্ধু আবু মুকিন আবুদ একটা ওই সুগন্ধি জ্বালায় যে আরবরা আগর মত কি কি বলে জ্বালায় সুগন্ধ ওইটা প্রাচীন জমানা থেকে এখনো জ্বালায় এগুলা তো সেগুলো একটা মধ্যে সুগন্ধি জ্বালিয়ে বকুর নিয়ে এসে আসলো এসে ওই আপনার ওকিন আবি মু উমাইয়া মানে খালাফের কাছে রাখলো এসে বলল যে উমাইয়া তুমি এই বসে বসে সুগন্ধি নাও কারণ কারণা তুমি তো আসলে পুরুষ না তুমি মহিলা বসো আরাম করো তোমার জন্য সুগন্ধি আনছি উমাইয়া বলল বললো কব্বাহ্লাহুয়া ঝাক কবাহু ও কবাহাবিহি তোমাকে আল্লাহ মানে তোমার চেহারা কে আল্লাহ খারাপ করে দিক যা নিয়ে আস ওটা পড়ছে যাক আর একটা ঘটনা আসল ঘটনা হচ্ছে সাহায্য উনি উমাই ইবনে খালাফের সঙ্গী ছিলেন মনে আছে তো গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা শুনেছিলাম তার আগের সপ্তাহে তো উমাইয়া এরপরে যখন মক্কায় আসতেন তিনি কার কাছে উঠতেন উমাইয়ের কাছে উঠতেন এবং আপনারা শুনেছেন যে সাদ একবার ওমরা করতে আসলেন উমায়ের এখানে উঠলেন এবং তিনি তা অফ করবেন ওমরা করবেন এই কথা যখন বলেন উমাইয়া বলেন তো দুপুর বেলা সবাই ওই সময় ঘুমে থাকে বাইর হয় না ওই সময় উমাইয়াকে সাথে নিয়ে বা উমাইয়া নিয়ে আসলে সাথে এখন তা করো আমি আসি আর ওই সময় আবু জাহাল চলে আসলো এসে বললো আবাসান মান হা আবাস আবু আফওয়ান তুমি মক্কায় নিরাপত্তা সহকারে তা অফ করবা নিরাপদে ওখ আই তুমুসু আর ওখানে মক্কায় আমাদের ধর্ম ত্যাগী লোকগুলাকে তোমরা কি সুন্দর আশ্রয় দিয়েছ হুম আর তাকে সাহায্য করার জন্য তোমরা কত প্রস্তুতি নিয়ে বসে আছো আবাউ তুমি যদি এই উমাইয়ের সঙ্গে না থাকতো আবা সঙ্গে। তাহলে তুমি নিরাপদে মদিনা ফেরত যাওয়ার চিন্তা করতে পারতো তোমার কল্লা এখনই উড়াই দিতাম তো স্বাদও কম না তিনিও উঁচু গলায় তাকে জবাব দেখি বললেন আমার ইনমানা আতানি তাহলে আমি তোমাকে শক্ত কাজের জন্য বাধা দেব। তোমার জন্য আরো কষ্ট হবে সেটা কোনটা সেটা যে তরি কাকা আলান মদিনা তুমি যে মদিনার দিকে যাবা মদিনার থেকে যে তুমি সেরিয়ে যাবা অপমান করলো একরকম তখন উমাইয়া শাহাদ হাক সাহ ওয়াদি আরে শাহাদ তুমি এই এলাকার লিডার এই বেচারা তারপরে এত উঁচু তো রসুল সাল উমাইয়া আমি রসুল সাল্লাহ সঙ্গে বলতে শুনেছি তিনি বললেন ইয়ুল ইন্না হুম যে অনারা নবী করিম সালামের বাহিনীর মক্কায় না মক্কার বাইরে কোন জায়গায় তোমার ওনাদের হাতে তোমার কতল হবে এটা বলছে এখন বেসা বিরাট মসিবত পড়ে গেছে এই ব্যাথা ওই খবর শুনেতে এত ভয় পেয়ে গেছে এখন বেশ আগে ঘটে এই ঘটনা সে এটা শুনেই ঘরে এসে তার বিকে বললো সাফওয়ান। আমার বিষয়ে সাদ কি খবর দিল আজকে জানো কি যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম নাকি খবর দিয়েছে যে তারা তার বাহিনী বা সে আমাকে কতল করবে তার হাতে আমাদের মৃত্যু হবে আমার মৃত্যু হবে খবর তার সবাই জানে মোহাম্মদ সাল্লাহ কোনো কথা বললে সেটা কি হয় সত্য খবর সে কাফের হলেও এটা কিন্তু বিশ্বাস করে এখন তার টেনশন শুরু হয়ে গেছে তার স্ত্রীকে বললো তো স্ত্রী বলে মক্কাতে তোমায় কতল করবে আমি জিজ্ঞাসা করলাম এই খবর কয়লা রানীনা কোথায় কতল হবা দেখেন উমাইয়া বলে আখরজনী মক্কা শোনো উম সফি মক্কা থেকে বাইর হবো না কোন জায়গায় কারণ আমার নিরাপত্তা নাই মনে হচ্ছে এখন বদর দিনে যখন আবুজাহ সবাইকে বাইর হওয়ার জন্য সব লিডারের আস সব লিডার আসতে হবে এখন উমাইয়া তো যাবে না উমাইয়া তার পরিবর্তে আয় ঠিক করেছে এখন আবু জাহাল তার বাড়িতে আসছে ইয়া আবা সফ লিডার যাবে না আমরা কেন যাবো খামাকা তাহলে আমরা মুসিবতে পড়ে যাবো এখন এই তো ব্যাপার ভয় তো ভিতর বে একদম পানসি হয়ে গেছে ফালামিয়া জাল বিহি আবু জাহাল হাত আবু তো ছাড়বে না তাকে বের করেই ছাড়বে নমে গরমে টিটকারি করে মস্কারি করে সরম দিয়ে লজ্জা দিয়ে বিভিন্ন তুমি যখন ছাড়বাই না আবু জাহাল ঠিক আছে সবচেয়ে তাজি একটা উঁট যেটা খুব দ্রুত গতিতে যেতে পারে ওই একটা উঁট আমি খরিদ করব করে যাও আমি আসতেছি যাও তোমরা রেডি হো সে মহিলা তোর ঘাবড়িয়ে গেছে তুমি নাসিতামাকল আহুকা ইয়াসে আপনার ইয়াসেবি মোদিন বন্ধু কি বলছিল ভুলে গেছেন নাকি ভুলি কেমনি ওটা তো মনে আছে কিন্তু এখন তো বিপদে পড়ে গেছে এক কাজ করি আমি একটা পলিসি করছি তুমি চিন্তা করো না বেশি দূর যাবো না আমি বাইর হয়েছি তাদের সঙ্গে এটা বলে সবাইকে বাইর করে নিয়ে গেলাম এরপরে আমি একটা ফাঁক ফোঁক করে চট করে দ্রুত আমি উঠে পিঠে উঠে আমি চলে আসবো এরপরে সে যায় গিয়ে তার উঁটের কাছেই সে ঘুমায় থাকে পথের মধ্যে কয়েক জায়গায় যে সুযোগ খুঁজতেছে কোন ফাঁকে দিয়ে সে একটু পিছনের দিকে ছটকে যাবে কিন্তু আর পাচ্ছে না আবু যা তাকে চোখে চোখে পাহারা দেয় শেষ পর্যন্ত আহার বিপদ শেষ পর্যন্ত বদলে যেতেই হলো আর আল্লাহ সেখানে তাকে শেষ করল উমাইয়া সেখানে মারা গেল এরপরে আমরা এখন আসি যে মুসরেকরা তো তারা রেডি হয়ে অনাক হলো তাদের নাম্বার কত ছিল প্রথম দিকে এক হাজারের বেশি ছিল এক জনের মত ছিল এরপরে তাদের সঙ্গে ছিল প্রায় একশো ঘোড়া বর্ম বর্ম বলে এটাকে না বুকের মধ্যে বর্ম। অনেক উঁট এত উঁট নিয়েছে যেগুলো গণে শেষ করা যাওয়ার মত না কিছু উঁট তারা চড়বে কিছু উঁট জবাই করে করে খাবে আর খাওয়াবে এই প্রাণে অগণিত উঁট নিয়ে গিয়েছে আর তাদের লিডার ছিল আবু জাহাল এই তাদের কমান্ডার ইন চিফ হয়ে নামে একটা কবিলার কিছু গন্ডগোল হয়ে গেল তারা কিছু লোক ওখান থেকে চলে আসলো শাসমন্ত্রী তাদের সংখ্যা হয়ে গিয়ে দাঁড়ালো এক হাজারের মতো আরকি আর যখন তারা বের হয় তখন তাদের উৎসাহিত করার জন্য ইবলিস আসলো আসলো সুরা নিয়ে চেহারা ধরতে পারে এই চেহারা নিয়ে আসলো আর সে বনি একজন লিডার ছিল তাদের সঙ্গে কোরআদের কিছু অসুবিধা হয়ে গেল কিছু লোক তাদের পিস্প হয়ে গেল এখন কোরআ টেনশন হয়ে গেল এখন বনি কেনানা যদি আমরা মোদিনের দিকে আমি আসি তোমাদের সঙ্গ দিয়ে তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছি কেনা মিন খালফিক বেশাই ইন তাকু না যে বনি কেনানার পক্ষ থেকে কেউ অ্যাটাক করবে এরকম কোন কিছু এসে গেলে আমি আসি সেটাকে যখন শয়তান তাদেরকে তাদের কাজগুলো সুন্দর করে তুলি ধরল আর বললো আজকে তোমাদেরকে কেউ দিচ্ছি আর আতা তখন বের হলো তাদের সঙ্গে তার যথেষ্ট অস্ত্র তারা নিয়ে এসেছিল এবং প্রচন্ড ক্রোধ রাগ গোসা যজবাণী তারা বেরিয়েছে আল্লাহ তার সঙ্গে চ্যালেঞ্জ করতে তাদের সঙ্গে তারা বহুত। গায়িকা আর গানের যন্ত্রপাতি নিয়েছে তারা তাদের মধ্যে যশ তৈরি করার চেষ্টা করলো অসম্ভব আহ দম্ব সহকারে তারা বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্রের বাহিনী নিয়ে বিরাট বাহিনীর ঝনঝনানি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে তারা এইভাবে করে তার খবর এই সুরা আপনারের সাতচল্লিশ পর্যায়ে আল্লাহ তারা লেসন নেওয়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য বলছেন কখনো তোমরা তাদের মত হইও না যারা তাদের ঘর বাড়ি থেকে বেরিয়ে এসছিল খুব গর্ব অহংকার দাম্বিকতা সহকারে লোকদেরকে দেখানোর জন্য তাদের কত সূর্য বীর্য আছে আর এগুলো করে তারা আল্লাহ রাস্তা থেকে করে মহামারীর এরপরে তাদের মধ্যে কিছু লোককে বাধ্য করা হয়েছে যারা একটু ধনী প্রকৃতির ব্যবসা বাণিজ্য ভালো আছে যে তোমরা এই যুদ্ধের বাহিনীকে যুদ্ধ যাওয়ার পথে আসার পথে যুদ্ধ করা অবস্থায় যে খাবার দাবার রসদপত্র লাগবে এগুলো তোমরা ভাগ করে নাও বড় বড় ধনী কয়েকজন লোককে তারা চাঁদার মতো করে এটা আদায় করে নিয়েছে তা কারা কারা দায়িত্ব নিয়েছে উড় জবাই করে করে একজনের বারো জনকে দায়িত্ব ভাগ করে দিয়েছে এই বারো জনের মধ্যে একজন আসে ওই আব্বাস এব্দুল মোস্তালেব উনি একটি ধনী ছিলেন ওরা ঘাড়ে দিছে ও তো রবি হারেফ না আদি আবুল ইবিনেসান তারা ভাগ করে দিয়েছে যে কোন দিন কে কে খাওয়াবে কোন বেলায় কে খাওয়াবে কবাই করবে ও কেন আসার প্রতিদিন নয় থেকে দশটা করে উট জবাই করা হতো তাদের খাবার নয় থেকে দশটা উঠে কত মন গোষ্ঠ চিন্তা যাও তো তাদের ব্যাপারে লক্ষ্য করে আল্লাহ তালা সুরাহ আনফালে তাদের কাহিনী বলেছেন তাকুন নিশ্চয় তারা কুফরি করেছে তারা তাদের অনেক টাকা পয়সা খরচ করতে থাকবে আল্লাহর রাস্তা থেকে লোকদেরকে বাধা দেওয়া যায় সরিয়ে রাখা যায় তারা খরচ করতে থাকবে এরকম অতপর একদিন তাদের এই খরচ তাদের আফসোসের কারণ হবে অতপর তাদেরকে পরাজিত করে দেওয়া হবে এরপরে তারা এভাবে খরচ করলো করতে করতে তারা ওইদিকে আল্লাহ তার রান করছেন তারা রওনা হয়ে গেল এবার বাজারের দিকে তারা খবর নিয়েছে রসকুল্লাহ সাল্লা সাল্লাম কোন দিকে আবু সুবেনা বাহিনীকে আটক করে জন্য যাচ্ছে আহ তারা সেই দিকে রওনা হয়ে গেল। মক্কার থেকে মদিনা মেইন রাস্তা ছেড়ে তারা ওইদিকে ডাইভার্ট করে ফেললো আর এই সময় আবু সুফিয়ান অলরেডি এটা পেয়ে গেছে যে নবী করিম সালাম তার দিকে আসছে সে খুবই সতর্ক বিধায় তার লোকদেরকে তার খবর নেওয়ার জন্য তার এদেরকে পাঠিয়ে সে চলে গেল মেইন রাস্তা থেকে সরে আস্তে করে বদরের কাছাকাছি চলে গেল সে সে জানে নাজির রসুল্লাহ সাল্লাহাম এদিকে আসছে সে মক্কার মেইন পথকে অ্যাভয়েড করলো মক্কাতে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে কারণ সে জানে যে ওই দিক থেকেই নবী করিম সাল্লাহাম আসতে পারেন বিদায় সে নিজে একটু চলে গেল করিম সাল সালাম মেইন মক্কার পথকে ছেড়ে দিলেন যে আবু সুফিয়ান মেইন মক্কার পথ ধরবে না আর আবু মেইন মক্কার পথে গেল না যে মেইন মক্কার পথে গেলে এটা হয়ে যাবে ঘুরে একটু আরব সাগরের তীরের দিকে ঘেসে চলে গেল কাছাকাছি যাওয়ার আগেই বদরের ময়দানে সেও এসে গেল কিভাবে তারা কাছাকাছি এসে চলে গেলেন এই ব্যাপারে আমরা আগামীতে বিস্তারিত শুনব ইনশাল আমরা আজকে এখানেই শেষ করে দিই সুবাহিনালামুমতুল্লাহ